মানবতার সমাধান বিভিন্ন অবস্থান থেকে যারা আমাদের এই অনুষ্ঠান অবলোকন করছেন তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আলোচনার ধারাবাহিকতায় আজকেও আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি যার মধ্যে রয়েছে ইমান ও আমলের দৃঢ়তার একটা উপায় বা খোরাক সেটা হচ্ছে আকাবায়ে ওলা বা প্রথম আঁকাবা শপথ রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম মক্কায় যখন কাফের বেদিন মশ্রিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠলেন অসহনীয় যন্ত্রণা চালা এবং বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন যখন নেবিজির চাণটাকে অষ্টাগত করে তুলল ঠিক সেরকমই একটি মুহূর্তে তিনি পেয়েছিলেন একটি শান্তি বা একটা সহযোগিতার পরশ যে কারণে তিনি মেদিনা মোনাব্বরাই হিজরত করেছিলেন हिजरतर पूर्वे पूर्ववर्ती बचर समूह बार बार हजर मौसुमे विश्वनबी मुहम्मद सल्ला अलिवासल्लम जर मध्यम मदिनाए जावर आमंत्रण पे समस्त प्रख्यात सहबी व सौभाग्यवान साहबी कथा आज के आलोचन फुटे उठबे आसन आजकल मनज्ञ आलोचना अपन सामने आलोकपात करार्जन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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রয়েছেন শেখ মুজফর বিনামুক আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সম্মানিত দর্শক আসুন আমরা আমাদের শেখ মুজফর বিন মহসেনের কাছেই এ হাদিসের ঘটনাটা আগে শুনি কাহিনীটা বিশুদ্ধ হাদিসের আলোকে আমরা তার কাছ থেকে আগে জেনে নেওয়ার চেষ্টা করি এরপরে আমরা শিক্ষণীয় বিষয়ের পর পর্যালোচনা করে বহুদিন দাওয়াতি কার্যক্রম করেছেন বিশেষ করে সাত বছরে পনেরোটি গোত্রীর কাছে দাওয়াত দিয়েছেন কিন্তু দাওয়াত কবুল করেনি অবশেষে তিনি দাওয়াত শুরু করেছিলেন যারা বিভিন্ন স্থান থেকে হজ করতেছেন তাদের তাবুতে গিয়ে এটা মূলত শুরু হয় দশম নবর্ষে তিনি যখন তাবুতে দাওয়াত দিচ্ছিলেন সাথে ছিলেন আলী রাজা ল এবং আবুক রাজা দেখলেন যে একটা তাবুতে ছয়জন যুবক আছেন তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কোথায় থেকে এসেছো আউস এবং খাজার গোত্রের তা আমরা মদিনা থেকে এসেছি কেন হজ করবো আর আমাদের কাছে সংবাদ পৌঁছেছে নবী মোহাম্মদ সাল্লাম শেষ নবী হিসাবে নাকি তার আবির্ভাব কর তার সাথে দেখা করব। তিনি বললেন যে পালন আর দ্বিতীয় উদ্দেশ্য আমি সেই নবী মোহাম্মদ সাল আলাইস্লাম আমাকে আল্লাহ রব্লা নবী করে পাঠিয়েছেন যার সাথে তোমরা সাক্ষাৎ সাক্ষাৎ করার জন্য আসছো এই ছয় জন যুবকের সাথে প্রথম সাক্ষাৎ ঘটে দশম নবমী বর্ষে তারা চলে যান সাক্ষাৎ করে বছর আসেন আগের পুরাতন নতুন তাদেরকে তিনি বলেননি যেটা বলেছেন পরে ওই দলিল পাওয়া যায় না তারা ইসলাম গ্রহণ করলেন কিছু বললেন না কিন্তু তার পরে বলতে যেতে পারে যেটা আঁকাব উলার কথা বলা হয়েছে আঁকাব একটা জায়গার নাম মূলত হ্যাঁ পাহাড়ের ষড়ঙ্গ পথে জায়গার নাম সেখানে তাদের সাথে কথা হয়েছে তিনি আবার তাবুতে তাদেরকে পেয়ে যান তখন তারা হয়ে গেছেন ১২ জন তাদের নেতা ছিলেন দুইবারে আসাদ মিন জোর সর্বকনিষ্ঠ তরুণী সহিদ আঠারো নম্বর হাদিসে বর্ণিত হয়েছে রসুল্লা সাল আলী সাল্লাম তাদের কাছে ইসলাম গ্রহণের কথা বলে তাদেরকে মুসলিম হিসাবে অন্তর্ভুক্ত করে নিয়ে তাদের কাছে বায়াত নিলেন এই বারো জনের মধ্যে একজন নকিব যাকে বলা হয় ওবাদ তিনি বললেন যে নুবাই আলামুবাইসুল্লাহ আমরা আপনার কিসের উপরে বায়াত করব তখন রসুল্লাহ পাঁচটি বিষয় তাদেরকে বললেন এক নম্বর বললেন আল্লাহ আল্লা তুশিকাহ ভালো কাজে অবাধ্যতা করবো এর ছয়টাই বললেন এইগুলো কিন্তু সব ব্যক্তিভিত্তিক বিষয় প্রথম যখন বলছেন জেনা করোনা চুরি করোনা তারপরে সিরিক করোনা তারপরে হত্যা করোনা না তোমরা ওই ব্যক্তি শাস্তি করবে আর অন্তর্ভুক্ত না হলে ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে অলাপমূল জান আর যে ব্যক্তি এগুলো ঠিক বিরত থাকবে তাদের জন্য জান্নাত রয়েছে মূলত এই ব্যক্তি ভিত্তিক ছয়টি বিষয়ে সে বিষয়ে আমরা পরবর্তীতে আমরা আলোচনা করবেন এবং এর পরের পর্বে আমরা সেটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব তো যেটা প্রথম আকাবা সেখানে আমরা জানতে পারলাম ইতিমধ্যেই যে সব শেষে বারো জন তরুণবর্তী ছয়টি বিষয় বলেছিলেন আপনাকে দর্শকদের উদ্দেশ্যে একটু আহ্বান জানাচ্ছি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু আলোকপাত করুন আসলে এই প্রথম রসুল্লাহ সাল্লাহ আল্লাম তার দাওয়াতের কার্যক্রমে কোন জনপদের সাড়া পেয়েছেন যে ছয় তরুণের কথা আপনারা বলছেন সেই ছয় তরুণ কোন দিক নির্দেশনা পায়নি রসুলের কাছ থেকে তারা শুধু ইসলাম গ্রহণ করেছে আর এটাই তারা মদিনাতে গিয়ে যখন বলেছে ওই দাওয়াতেই অনেকেই তখন মুসলমান হয়ে গেছে মোদিনাতে কিন্তু আরও বেশি রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম থেকে দিক নির্দেশনা পাওয়ার জন্য এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাক্ষাৎ লাভের জন্য পরবর্তী বছর সেখানের পাঁচজন সহ আরো নতুন সাতজন মোট ১২ জন বারোজন আঁকা বাই উলে অংশগ্রহণ করেন এবং এখানেই কিন্তু বলতে গেলে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হিজরতের মূল তারা যুদ্ধ লিপ্ত হয়েছে ওই দুই গোত্রেরই কিন্তু প্রতিনিধি এখানে আছে আচ্ছা এখানে আসার পর যখন আল্লাহ রসুল দেখেন ওই গোত্র কথা বলেননি প্রথম আহ্বানই হচ্ছে যে করতে পারবা না জি ওরাও তখনকার যিনি মসৃক ছিল সেরেক করতে পারবা এবং সেটাই আচ্ছা এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই অংশগ্রহণ করবেন দেখুন আরো কতগুলি জিনিস যেটা বলেছেন চুরি করো না কথা আমাদের সমাজের মধ্যে কি চলতেছে সেরকম তো চলছে পাশাপাশি চর্য বৃত্তিও চলছে চর্য মধ্যে তখনকার দিনে মানুষের মাল আত্মসাত করা হতো আর এখন লেখনের মাধ্যমে চলতেছে জলির জাল করার মাধ্যমে চলতেছে চলতেছে কলমের মাধ্যমে চলতেছে প্রতিবেদনের মাধ্যমে চলতেছে আমরা মনে করতেছি আপনার খোঁজ নিয়ে দেখেন যে সরকারি মাল বা আপনার কোম্পানির মাল কিনতে যাবে বাজারে দর তাচ্ছে ডাবল দাম দিয়ে কিনা হয় এই চুরির কি হবে এমনটিও হচ্ছে দুর্নীতির অন্তর্ভুক্ত তারপরে দেখেন সমাজকে সুন্দর রাখার জন্য সমাজকে কি জানি বলে আপনার সুশীল রাখার জন্য আল্লাহ রসুল খবরদার জেনাতে লিপ্ত হয়ে না জি সাহেব ধন্যবাদ আপনি এই অত্যন্ত সুন্দর আলোচনা ধারাবাহিকভাবে দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করছিলেন তো আমরা বিরতির দ্বারও প্রান্তে এসে পৌঁছেছি সুপ্রিয় দর্শক শ্রোতা সামান্য সময়ের জন্য একটু ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমরা আলোচনার কল্যাণের জন্য যথাযথ প্রজ্ঞা সেরিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধনা चलू जीवनिष्ठ और सन्तोषनक करते मानवतार कल्याण इसलमी सारिया शुक्रवार रत साढ़े आठ टाय पुन सम्प्रचार सकाल सारे बांगलेश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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলি আসাল্লামের সন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন ইস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দার্শনাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য সোনের বাস্তবায়ন দেখুন রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আমরা আবারও আমাদের আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফালিল্লাহল হ্যাম যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম তা হলো রসুলসাল্লাহ সাল্লামের সেই দাওয়াতি কার্যক্রমকে এই মক্কার গণ্ডির বাইরে সর্বপ্রথম প্রচার এবং মদিনায় হিজরতের যে ঘটনার প্রেক্ষিতে হিজরতের উন্মেষ ঘটেছিল সেরকম একটি গুরুত্বপূর্ণ ঘটনা আসুন আমরা ফিরে যাই আমরা শুধু বুঝি অনৈতিক লিপ্ত হওয়া কিন্তু অনৈতিক কাজে লিপ্ত হওয়ার আগে তার পথ যেটা সৃষ্টি হয় সেগুলি কি বন্ধ হয়েছে মানুষ কেন অনৈতিক কাজের দিকে যায় চোখ কান অন্তর হাত আমাদেরকে নিয়ে যায় আহ্বান এ ধরনের আছে আচ্ছা তো কিন্তু আমরা কি তার থেকে মুক্ত প্রিয় ভাই দেখুন জেনা থেকে আমরা বাঁচতে চাই কিন্তু জেনা থেকে বাঁচার পরিবেশ কি আছে আমাদের সমাজের আকবার আরো কিছু আকাবা জায়গাটা মূলত এখনো চিহ্নিত হয়ে গেছে জি জি মিনা যেখানে লাস্ট আমরা পাথর মারি যে জায়গাটা মজিটাকে বলে জামরাত এর পরেই একটু পরেই জায়গাটা মিনা এবং এখন মসজিদ আছে মসজিদ লেখা আছে সৌদি হায়াত নামি দিয়েছে জায়গাটা চিহ্নিত এখন ওখানে রসোল্লা তখন পাহাড়ের মানে তো এই জায়গাতে রসুল্লাহাম কত দূরদর্শী ছিলেন উনি মানুষ চিনতেন এটা একটা বিরাট প্রমাণ যে এইখানকার যারা ইয়াং বয়স যুবক বয়স এরা কিন্তু দিনটা নিবে তিনি বুঝতে পারছেন তারাও মানসিকতা সম্পন্ন ছিল গ্রহণ করার এই করে নিয়ে গেছিল এবং একটা সুন্দর পরিবেশের মদিনাতে গড়ে উঠছিল পরবর্তীতে এটা কিন্তু সমস্ত কর্মকাণ্ডের মূল হয়ে দাঁড়ায় এরা নাকিব নিজে নির্ধারণ করেছিলেন নাকিব যে কে পরিচালনা করবে কি করবে এটা দাওয়াতের একটা বিরাট নতুন ক্ষেত্রে তুল দাওয়াত দাওয়াত দিয়ে শেষ করবে না দাওয়াতের পরে কি করবে একজন দায়িত্ব বড় কাজ হবে যে দাওয়াত দিলাম সে ইসলাম গ্রহণ করলো বা সে ভালো আকিদে নিল এর পরের কাজ কি হবে তাকে ঠিক রাখার জন্য কি করতে হবে সেটাও কিন্তু একটা বড় শিক্ষা জানিয়ে দিয়েছেন যে ওবাদ সাহায্য আলহামকে দায়িত্ব দিলেন বা সাহিদ বিনসহাকে দায়িত্ব দিলেন এই যে দায়িত্বটা দিলেন এটা কিন্তু একটা বিরাট জিনিস যে শুধু তোমরা দুইজন নাও তোমরা আরও কাজ করে যাও তোমাদের যারা আছে তাদের সাথে কাজ করো বা এদেরকেও তোমরা নিয়ন্ত্রণ করবে ঠিক রাখতে হবে দায়ের একজন কাজ হবে সবসময় সে শুধু শিক্ষা তার মধ্যে অন্যতম একটা বলতে পারি জাহেলি যুগের যে মৌলিক বিষয়গুলো ছিল মানে সমাজে সেই মূল ব্যাধিতে তিনি হাত দিলেন ব্যক্তি ভিত্তিক এই কাজে বাস্তবায়ন সন্তান ওই হাদিসটি যদি আমাদের সমাজ আজকে বাস্তবায়ন করতে পারি এবং শুধু সমাজে নয় সর্বরূপ আমার মনে হয় সর্বকালে একটি পরিশীলিত সমাজে তরুণরা ছাত্ররা যুবকরা হলো সমাজের ভবিষ্যৎ তারা যদি পরিশীলিত হয়ে যায় তাহলে বাকি প্রজন্ম তো ভালো হয়ে যাবে কোন জায়গায় হাত দিলেন রসুল্লাহ আলাই আর একটা বিষয় হল যে নবীর কাছে যখন এই তরুণরা আসলেন তখন কিন্তু তারা সামাজিক দায়িত্ব দিলেন না কিন্তু পরবর্তী আঁকাবায় কুবরার যে শপথটা এখানে আসছে এটা হলো সমাজ সংস্কার দায়ীদের জন্য প্রথম ধারা যখনই সমাজ সংস্কার করার জন্য কোনো দায়ী মাঠে নামবে তখন প্রথম ধারা অবলম্বন করতে হবে ব্যক্তি সঙ্গে সংশোধন আর এই সংশোধনের মধ্যে প্রথম জিনিস হলো সংশোধন করতে হবে যখন পাঠাচ্ছিলেন তখন প্রথম বললেন তুমি এমন একটা তারা যেন একমাত্র আল্লাহ মেনে নেয় উপরে পাঁচ সত্তর সাদ কে ফর হয়েছে এই যদি তহিদ ভিত্তি রচিত না হয় তাহলে বাকি ভিত্তি কখনো হবে না বিল্ডিং পিলার না দিলে ভিত্তি রচিত না হলে তার উপরে সাদ দিয়ে লাভ নেই লাভ এই যুবকদের সংশোধন করার জন্য প্রথম পদক্ষেপ তিনি নিলেন যে তোমরা সিরিক করো না হিতকে আগে মেনে নাও আর বিষয় বলা যায় যে সমাজ সংস্কার করতে হলে প্রথম নির্বাচন করতে যুবকদেরকে যেটা টমাস কার্লাইল বলেছিলেন দীর্ঘদিন পরে আঠারোশো সালে অ্যাডিন ব্যাঙ্করা ভাষণ দেওয়ার সময় বলেছিলেন যে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব শ্রেষ্ঠ ঐতিহাসিকভাবে প্রমাণিত ব্যক্তি প্রফেট মোহাম্মদ সাল্লি সাল্লাম যার কারণে আমরা দেখতে পাই তার আগে তিনি হেল্পফুল ফজুল গঠন করেছিলেন যুবকদের মাধ্যমে মক্কি জীবনে অনুরূপ এটা তো মক্কি জীবন হ্যাঁ এটা এখনো জীবন তিনি বক্তব্যটা দিচ্ছেন তখনও মক্কি জীবন আগে সংশোধিত সমাজ দুর্নীতি মুক্ত সমাজ কয়েক করার জন্য সমাজের মানে বিভিন্ন ধরনের সামাজিক কাজটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে এখানে দেখেন যেগুলি বলা হচ্ছে করবেন সবগুলি না সূচক রসুল রসুন একটা জিনিস চেয়েছেন কোন অসুখ থাকে আগে সমস্ত তারপর তাদের বেরিয়ে থাকতে পারে দূর করেছেন তারপরে জিনা বেবিচ্ছা যেটা আরব্য সমাজে বহুল প্রচলিত ছিল সেটাকে তিনি তারপর জাকাত আসবে সৌম আসবে হজ আসবে এটা সংশোধন পদ্ধা মানে যে মানে তরুণদেরকে তৈরি করতে হবে কি করে রসুল আর অবশ্যই বাকি পর্বটা দেখার চেষ্টা করবেন মহাসেন অত্যন্ত একটা ভালো আলোচনায় আমাদেরকে উপহার দিচ্ছিলেন তো এই আলোচনার শেষ অংশে শাক আপনি দর্শকদের উদ্দেশ্যে এই জিনিসটা দিয়েই কিন্তু রসুল্লাহাম এদেরকে নিয়েছিলেন কারণ মেয়েদের থেকে তখন যে পরিবেশ ছিল সে পরিবেশের চেয়ে বেশি ওঠার তাদের ক্ষমতা ছিল না ছিল মানে এগুলি ছিল শুধু তাদের মধ্যে এটুকু তারা ঠিক এর মধ্যে একটা আছে যে বাইনা আইদিহীন লক্ষণীয় বন্ধ করার পরে কিন্তু এমনি ছেড়ে দিলেন না শেষে বলে দিলেন তোমরা এগুলো যদি করো তাহলে আল্লাহ চালের শাস্তি দিতে পারে আস অথবা তোমা ছেড়ে দিতে পারে তবে একটা জিনিস মনে যে ব্যক্তি যে ছেড়ে দিবেলা কোমল জান্ন সন্তুষ্টি নট দুনিয়া দুনিয়ার উদ্দেশ্য নয় এই প্রাথমিক পর্যায়ে বারো জন তরুণের সামনে রসুল্লাহ সুজা আহ্বান করলেন জান্নাতের দিকে এগুলো তোমরা করবো আর একটা তিনি লোভ দেখালেন না এই মর্মে যে তোমাকে আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীকে আন্তরিকভাবে ভাবেই ধন্যবাদ জ্ঞাপন করতে হয় শুধু দর্শক শ্রোতা যে মনজ্ঞ আলোচনা আপনারা শুনছিলেন অত্যন্ত তথ্যবহুল এবং ইসলামী দাওয়াতের যে ক্ষেত্র তৈরির যে পরিকল্পনা বিশ্ব নেবী মোহাম্মদ সাল্লাহ নিয়েছিলেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তরুণরাই ছিল টার্গেট বা উদ্দেশ্য তরুণদের মাঝ দিয়েই সমাজে একটি বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় বলা যায় তরুণদের কর্মসূচি কর্মসূচি যুগে যুগে এটাই হয়েছে তাই তো বাংলার একজন মরমী কবি তিনি বলছেন জাহিলিয়াতের কালো আধারের ঘন বেড়া জাল ছিঁড়ে जल्दी पथेलना जिहद नी से दावत जिहदर कर्मसूची तरुण्वर मजखने दिए मदीन तक फिरिए दिए शुद्ध दर्शक श्रोता संगे थल्ला এর পরবর্তী পরবে এর বাকি আলোচনা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ আমরা এ পর্বের এখানেই সমাপ্ত ঘোষণা করছি সাহরুল মুসলিমিনালামুকুম ওর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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড ইউকে পোস্ট কোড পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো শর্ট কোড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 এই দায়িত্ব করুন পিস